Night of Ramadan Welcome, O oh Ramadan It is Ramadan It is Ramadan Pree muslim, ebon o muslim, bhai o bonra, assalamu alaikum warahmatullahi wabarakatuhu. আমাদের স্রষ্টা আল্লাহতাল আর দয়া শান্তি এবং রহমত আপনাদের উপর বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক ঈদ উল ফিতর ড জাকির আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহলে ড জাকির গতকাল আমাদের আলোচনার টপিক ছিল জাকাতুল ফিত্রা আর এই টপিক নিয়ে আমরা বেশ বিস্তারিত ভাবে আলোচনা করেছি দর্শকদের বেশ কিছু প্রশ্নেরও উত্তর দিয়েছি আর আজকে আমাদের আলোচনা বিষয় হল ঈদ ইদুল উল মুসলিমদের জন্য একটা ধর্মীয় উৎসবের দিন তবে প্রথমে আমি জানতে চাইবো যে ঈদ এই অর্থ আসলে কি আলহামদুলিল্লাহ পুনরাবৃত্তি এক কথায় ঈদ মানে যেটা বারবার হয়ে থাকে আর এটা দিয়ে নির্দিষ্ট কোন জায়গার কথাও বোঝানো হয় যেখানে মানুষ কিছুদিন পরপর আসে এর আরেকটা মানে একটা সময়সীমা যখন নির্দিষ্ট কোনো কাজ করা হয় নিয়মিতভাবে ঈদ শব্দের বহু বচন আয়াত যেদিন সবাই সমবেত হয় ঈদ এর মূল আরবি শব্দটা আদা যার অর্থ ফিরে আসা আর মানুষ এই উৎসবে ফিরে আসে প্রতিবছর অর্থাৎ ঈদ আর ইবনুল তিনি বলেছেন যে এই দিনটাকে ঈদ বলা হয় এর কারণ এটা আনন্দ ফিরিয়ে আনে প্রতি বছর আর এই ঈদ শব্দটা অনেক মানুষ বলেন এর মূল আরবি শব্দ আদা যার্মানের রীতি হচ্ছে ঐতিহ্য মানুষ ঈদ পালন করার রীতিতে অভ্যস্ত সেজন্য এটাকে বলা হয় ঈদ এটা বলছে মাসনাদ আহমদ খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার বারো হাজার ছয় মোহাম্মদ সাল্ল সাল্লাম একদিন মদিনা শহরে প্রবেশ করলেন আর এর আগে আয়ামে জাহেলিয়ার সময়ে অর্থাৎ অজ্ঞতার যুগে মদিনার লোকজন উৎসব হিসেবে পালন করত দুটো দিন খেলাধুলা আর বিনোদনের জন্য একটা ছিল নজ উৎসবের দিন নতুন বছর শুরু হচ্ছে অন্যটা ছিল মহারাজান উৎসবের দিন এটা ছিল বছরের শেষ দিন নবী মোহাম্মদ বললেন যে তোমরা আগে আয়ামে জাহেলিয়ার যুগে দুদিন উৎসব করতে খেলাধুলা আর বিনোদনের মাধ্যমে এখন আল্লাহ সাবানা এগুলোর পরিবর্তে দুটো দিন দিয়েছেন যেগুলো আরও উত্তম একটা হল নাহারের মানে কোরবানের দিন আরেকটা ফিতরের দিন মানে রোজা ভাঙার দিন তার মানে ঈদের দিন আমাদের দুটো ঈদ ঈদুল আজহা আর ঈদুল ফিতর জাহেলিয়ার উৎসবের বদলে এগুলো দেওয়া হলো তাহলে আমরা জানতে পারছি যে উৎসবগুলো। যেখানে মানুষ খেলাধুলা আর বিনোদন করত তার বদলে দুটো দিন কোরবানি দেওয়ার দিন আর ক্ষমা পাওয়ার দিন এতে আমাদের উপকার হবে এই দুনিয়ায় পাশাপাশি আখিরাতেও ওকে জাজাকাল্লা খায়ের ড জাকির ঈদের দিন সকালে আমরা মুসলিমরা সবাই বাইরে গিয়ে ঈদের নামাজ আদায় করি আপনি কি এখন আমাদের दर्शक उद्देश्य बोल जे की की। बोलें ईदर नाम क्षेत्र नियम गोहम्मद्लम मुस्लिम चौतरी आबू हुर रदेअल्ला नबी मुहम्मद सल्लम रोजा रखा निषिधल फितर और ईदुल आजहा তাহলে এই দুটো ঈদের দিনে ইদুল ফিতর তার মানে রোজা ভাঙা আর আদার ঈদ মানে কোরবানি দেওয়ার দিন এই দুই দিনে রোজা রাখা নিষিদ্ধ এই দুই দিন কেউ রোজা রাখতে পারবে না এখন যদি নিয়মের ব্যাপারে কিছু বলতে হয় যে ঈদুল ফিতরের নামাজ কেমন হবে এ ব্যাপারে মতভেদ আছে বিভিন্ন বিশেষজ্ঞ আর বিভিন্ন মাঝাবের ভেতরে ইমাম সাফির মত অনুযায়ী আর ইমাম মালিক সাফি এবং মালিকি। তারা বলেন যে ঈদের নামাজ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুনত বলা হচ্ছে মুস্তাহাব এর ভিত্তি একটা হাদিস যে এক বেদুইন সে একবার বলল যে আল্লাহ স্বানা আমাদের জন্য আর কোন নামাজ ফরজ করেননি শুধু পাঁচ আক্ত নামাজ বাদে এটা আছে আলমুগনিতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো এই হাদিসের ভিত্তিতে যে পাঁচ আখ নামাজ বাদে আর কোন নামাজকে ফরজ করা হয়নি তারা বলেন এই নামাজ ঈদুল ফিতরের আর ইদুল আজহা এটা সন্ন্যতে মক্কাদা আর হাম্বলিমা জবাবের মতে হামলিরা বলেন যে এটা ফরজে কিফায়া তার মানে ফরজ যদি পুরো সম্প্রদায়ের মধ্যে একজন পালন করে সেটা যথেষ্ট এটা প্রত্যেকের জন্য ফরজ না ফরজে কিফায়া আর তিন নম্বর ইমাম আবু হানিফার মত অনুযায়ী আল্লাহ তাকে দয়া করুন তিনি বলেছেন এটা হচ্ছে ফরজ এটা ওয়াজিব আর এটার সাথে একমত ইবনে তাইমিয়া যে ঈদুল ফিতরের নামাজ পড়া আর ইদুল আজহার নামাজ এগুলো ফরজ এই মতামতের ভিত্তিতে করণের একটা আয়াত সুরা আল কাউসার অধ্যায় নম্বর একশো আয়াত নম্বর দুই বলা হয়েছে ইমনা আতায়নাক আল কাউসার ফাস রাব্বিকা ওয়ানহার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার মানে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো তার মানে হচ্ছে আপনি ঈদের নামাজ পড়বেন ঈদ উল তারপর কুরবানি দেবেন এই আয়াতের ভিত্তিতে তারা বলেন যে ঈদের নামাজ পড়া বাধ্যতামূলক এছাড়া অনেক হাদিস আছে যেখানে নবী মোহাম্মদ নির্দেশ দিয়েছেন মুসলিমদের যে তারা নামাজ পড়বে শুধু সাধারণ মুসলিমই নয় নবী এখানে বলেছেন রজরা মহিলাদের ঈদের নামাজের ময়দানে যাও যদিও তোমাকে নামাজ পড়তে হবে না তিনি বলেছেন অন্তপুরের মহিলা এমনকি কুমারী হোক তারা তরুণী অথবা বয়স্ক ঈদের নামাজ পড়বে রজস্রাব হওয়া মহিলা নামাজ না পড়লেও অন্তত নামাজ পড়ার জায়গায় যাবে এটা আছে শহীদ বুখারিতে খণ্ড নাম্বার এক বুক অব সালাহিস নাম্বার তিনশো আর হাদিস নাম্বার তিনশো একান্ন এরকম আরও অনেক হাদিস আছে নবী আরো বলেছেন যে শিশুরাও যাবে আর এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাদি আল্লাহান হো শেখ আইন তাইমিয়া রাদ হো তারা বলেছেন যে আমরা দুটো ঈদ একসাথে পাচ্ছি তার মানে ঈদুল ফিতর আর জুমার নামাজ আদায় জুমাকে অনেক সময় বলে সাপ্তাহিক ঈদ নবী বলেছেন যে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরে নবী বললেন যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের সেদিন আর জুমা পড়তে হবে না যদি তোমরা না চাও তবে আমরা জুমার নামাজ পড়ব তার মানে যেহেতু ঈদের নামাজ পড়া হয়েছে জুমার নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচক নামাজের মধ্যে এখানে নবী বলেছেন যদি ঈদের নামাজ পড়ে থাকো জামাতের সাথে সেদিন জুমার নামাজ না পড়লেও চলবে তবে সেখানে জোহরের নামাজ পড়তে হবে নিশ্চিতভাবে এটা বোঝাচ্ছে যে ঈদের নামাজ হচ্ছে ফরজ ফরজনামাজ আমি একমত আর শেখ ইবনে তাইহর মতের সাথে আমিন ইনশাল্লাহ এটা আমাদের মুসলিমদের একত্রিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ এতে করে সবার ভালো লাগবে আমাদের এরকম আরও ভালো উপলক্ষ প্রয়োজন যেগুলিতে আমাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ ড জাকির আপনি কি আমাদের বলবেন যে এই ঈদের নামাজ প্রথমে কোন সময়ে পড়া যায় সকালে কোন সময়ে আর এই নামাজের শেষ সময়টা কখন আপনি যদি ঈদের নামাজের সময়টা সম্পর্কে বলেন এটা আপনি পড়তে পারেন যখন সূর্য আকাশে আনুমানিক তিন মিটার উপরে আছে সেই সময় থেকে সূর্য মাঝ আকাশে আসা পর্যন্ত আর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যখন সূর্য একটা বর্ষার মতো উচ্চতায় উঠে আসবে আকাশের গায়ে এটা আমরা দেখেছি খালি চোখে যতক্ষণ না সূর্য মধ্য আকাশে ওঠে এই সময়ের মধ্যে নামাজ পড়তে পারেন তাহলে মধ্য আকাশে পৌঁছালের সময় শেষ আর সময় শুরু হয় যখন সূর্য মাটি থেকে আনুমানিক একটা বর্ষার উচ্চতায় আসে একটা হাদিস সন্নান আবু দাউদে খন্ড নাম্বার এক বুক অব সালা হাদিস নাম্বার এক হাজার একশো একত্রিশ ইবনে বসর ছিলেন আমাদের নবীর একজন সাহাবা একদিন তিনি জামাতে নামাজ পড়তে গেলেন আর সেটা ছিল রোজা ভাঙার দিন অথবা কোরবানি দেয়ার দিন ঈদের নামাজ পড়তে তিনি অখুশি হলেন যে ইমাম দেরি করে সেই নামাজ পড়ালেন আর তিনি বললেন নবীর সময়ে আমাদের আমলে এতক্ষণ ঈদের নামাজ শেষ হয়ে যেত তখন প্রায় দুপুর তাহলে ঈদের নামাজ তাড়াতাড়ি আদায় করলে ভালো আর ইবনে খোজায়মার মত অনুযায়ী তিনি তার বইতে লিখেছেন আলমগ্নী এটা আছে খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুইশো চব্বিশে তিনি বলেছেন যে ইদুল উল ব্যাপারে যদি বলা হয় কোরবানি দেয়ার ঈদ এটা আদায় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সূর্য ওঠার পর মাটি থেকে যখন সূর্য এক বর্ষা উচ্চতায় থাকবে এই নামাজ পড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ মানুষ বাসায় ফিরবে তারপর কোরবানি দেবে আর রান্নাবান্নার আয়োজন করবে যাতে কোরবানির মাংস খেতে পারে দুপুরবেলায় আর ইদুল উল ফিতরের নামাজ সম্পর্কে যদি কিছু বলতে হয় এখানে একটু দেরি করবেন যাতে মানুষজন সবাই জাকাতুল ফিত্রা দিতে পারে গরিব আর অভাবগ্রস্ত মানুষদেরকে আর নবী বলেছেন যে তোমরা জাকাতুল ফিত্রা দেবে ঈদের নামাজের আগে তাই ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া উচিত একটু দেরিতে তাহলে ঈদের নামাজের সময়ের কথা যদি বলেন সেখানে এটাই হচ্ছে নিয়ম। নিয়ম্লা খায়ের জন্য ডাক্তার জাকির प्रिय भाई बनरा इन्शालल्लाह आबा छोट्ट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 जा मानवतार देख इसलमे अधिकार आदेश बुधवार रारुन सम्प्रचार सकाल नटाय बांगे पीस टी बांगल्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 Watch little wonders at their best. Bishoy Shishura, Pratibudhbar Chondha Pashtay, Bangladesh, Ubikil Shari Chattay Bharote, Peace TV, Banglai. Manus one-eek rastai chale into jannat javar sudhu eakti যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ যার চলেছেন কি করে খাটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু सकाल सा प्रिय मुसलिम एवं भाई बोन असलुम স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বারস আর আজকে আমাদের আলোচনার টপিক ঈদ উল ফর আসালামাইকুম আসসালাম রহমতুল্লা ড জাকির আপনি কি এবারে বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা আর যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন আমাদের পৃথিবীর দর্শকদের জন্য যাতে তাদের উপকার হয় আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে এটা নিয়ে মতভেদ আছে তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন কোরআন এবং সহি হাদিস সেখানে একটা কমন নিয়ম পাবেন আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহি হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয় হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা নামাজ পড়তে হবে দুই রাকাত দুই রকাত নামাজ ইউনিট নামাজ একটা হাদিস আছে সুনানুল বা হাকিতে খা নম্বর তিন বুক অব হাদিস সালাহাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উনিশ আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তিনি বলেছেন ভ্রমণকারীদের নামাজ দুই রাকাত আদাহ নামাজ দুই রাকাত তার মানে ঈদুল আজহা আর জুমান নামাজ দুই রকাত এটাই হচ্ছে এই সব নামাজের পূর্ণ দৈর্ঘ্য আর এই নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুল তার মানে ঈদের নামাজ হবে দুই নম্বর আগে আজান দেওয়া হয় না ইকামত দেওয়া হয় না এই হাদিসটা আছে শ্রেহ মুসলিমে খন্ড নম্বর দুই বুক সালা হাদিস নম্বর এক হাজার নয়শো উনত্রিশ বলেছেন যে তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ সবান্লা রাসুলের সাথে দুটো ঈদেই একবার বা দুইবারে বেশি পড়েছেন সেখানে কোনো আজান বা ইকামত নেই তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না ইকামতো দেওয়া হয় না এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা তিন নম্বর পয়েন্ট যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না অথবা তার পরেও পড়তে হবে না এই নামাজের আগে বা পরে রকম সুনত নামাজ নেই আর একটা হাদিস উল্লেখ আছে দাউদে। খন নাম্বার এক বুক অফ সালাহাদিস নাম্বার এক এখানে ইবনে আব্বাস রাদে আল্লাহ তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন দুই রাকাত এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই এছাড়া চার নম্বর পয়েন্ট যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবির আল এহরাম মানে আল্লাহ আকবর তারপর কিছু দোয়া পড়বেন এরপর আমাদের দিতে হবে সাতটা তাকবীর পাঁচটা তাকবির এটা আমরা জেনেছি সই হাদিস থেকে আছে সুনানবুদাউদে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ আর এক হাজার একশো ছেচল্লিশ সেখানে হজরত আয়সা রাজি আল্লাহ আল্লাহ তারপর সন্তুষ্ট হন তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদ উল নামাজ তার মানে দুই ঈদের নামাজ তিনি তখন দিতেন মোট সাতটা থাকবির প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে দিতেন পাঁচটা থাকবির এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম এর ইমাম সাহেব তখন বলবেন আউজার জন্য আল্লাহ করছি সুরাফতিহা আর সুরা ফাতেহার পরে নামাজের প্রথম রাখাতে পড়তে পারেন সুরা কাঞ্চাশ এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সুরা কামার পদে অথবা প্রথম রাখাতে পড়তে পারেন সুরা আলা অধ্যায় নম্বর সাতাশি আর দ্বিতীয় রাকাতে সুরা গাছিয়া অধ্যায় নম্বর অষ্টআশি প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে এটা সহ হাদিস দিয়ে প্রমাণিত তবে এখানে আপনি যদি অন্য কোন সুরা পড়েন অথবা করোনার কয়েকটা আয়াত তাহলে নামাজ হবে এগুলো সুপারিশ করা হয়েছে এগুলো হলো সুন্না আমাদের নবী পড়েছেন এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা ঈদের নামাজের খুতবা এটা আছে খণ্ড নম্বর দুই বুক অব টু হাদিস নাম্বার 9৬২ বাষট্টি ইবনা বাস রাদ আল্লাহ বলেছেন যে তিনি ঈদের নামাজ আদায় করেছেন আল্লাহ সামানসালামের সাথে আর ছিলেন আবু বকর উমর উসমান আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন আর তাদের সবাই ঈদের নামাজ আগে পড়েছেন তারপর খুতবা দেওয়া হয়েছে এনারা প্রত্যেকেই খুতবা দিয়েছেন ঈদের নামাজ আদায় করার পরে আরও একটা হাদিস আছে সুন্নান আবু দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালাহ নাম্বার এক হাজার একশো একান্ন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের নামাজের শেষে আর খুতবা শুরু করার আগে ঈদের নামাজে তিনি বলেছেন তোমরা যারা এই খুতবা শুনতে চাও তারা ইচ্ছে করলে বসে শুনতে পারো আর যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বেশিরভাগ সময় আপনারা দেখবেন ঈদের নামা যে খুতবার সময় বেশিরভাগ ইমাম বলেন আপনারা উঠবেন না এটা ঠিক না তারা লোকজনকে চলে যেতে বাধা দেন এতে গুনা হবে আর এরকম অনেক কথাই বলেন এ সময় উঠা তো হারাম চিন্তা করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যখন খুতবা দিয়েছেন তখন বলেছেন তোমরা শুনতে চাইলে শুনতে পারো আর না শুনতে চাইলে চলে যেতে পারো তাহলে এখনকার দিনের ইমাম যে খুতবা দেন সেটা কি মোহাম্মদ সাল্লাহামের খুঁতবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হাস্যকর সৈহাদিস বলছে নবী মোহাম্মদাল্লা বলেছেন খুতবা শুনতে চাইলে থাকো আর না চলে যেতে পারো তবে এটা করলে ভালো যদি খুতবা শোনেন তবে নবীর অনুমতি আছে কেউ চাইলে চলে যেতে পারে আরও একটা হাদিস আছে সুনানবুদাউদে খণ্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নাম্বার এক নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি মানে ঈদুল ফিতর আর জুম্মা জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না कारण ईदर नाम जमाते पढ़लेटे तब जुम्मन नामज आदायबा करें जमाते ईद नाम गुरुत शुक्रवार है ईद नामेष्ट जुमर नाम तब पढ़ले भलो अलहमदुल्ल तब जुम्मन नाम पढ़ले तक जोर नामाट हम बात यह हल संक्षेप ईदर नाम कर सठीक नियम वर्णना अच्छा जजाक अल्लाह खैर डर जक आशा करी আমাদের দর্শকরাও ঈদের নামাজের সঠিক পদ্ধতিটা জানতে পেরেছেন কারণ আপনি বললেন এক এক জায়গায় মুসলিমরা এক নিয়মে ঈদের নামাজ পড়ে এখন থেকে আমরা সেটাই করব যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নামাজ পড়তে বলেছেন ইনশাআল্লাহ ড জাকির আপনি কি এই ঈদের নামাজে মহিলাদের উপস্থিত থাকার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয় এটা বাধ্যতামূলক সব মুসলিম পুরুষ নামাজ পড়বে আর এমন কি শিশুরাও পাশাপাশি মহিলারাও তারা হতে পারে তরুণী অথবা বয়স্ক বিবাহিতা বা অবিবাহিতা আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে যদিও তাদের নামাজ পড়তে হবে না উপস্থিত থাকবে আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে এটা আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর এক বুক অব সালাহ হাদিস নাম্বার তিনশো যে উম্মে আতিয়া রাজিয়াল্লাহানহা তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তপুরের মহিলারা তারা সবাই ঈদের নামাজ স্থানে যাবে যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে তার মানে তারা নামাজ পড়বে না কিন্তু সেখানে যাবে আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করল হে নবী সেই মহিলার যদি বোরখা না থাকে নবী তখন বললেন সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ এরপর ওমে আতিয়া রাদি আল্লাহানহা আরও বলেছেন সবাইকে ঈদের নামাজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে রজস্রাব হওয়া মহিলারা নামাজ পড়বে না তবে ঈদের নামাজের জায়গাটার উপস্থিত থাকবে আরও একটা হাদিস আছে সহিবুখারিতে খণ্ড নম্বর দুই বুক কব টু ইদস হাদিস নম্বর নয়শো ইবনে আব্বাস রাদি আল্লাহানহ বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহানা ঈদুল ফিতর ছিল সেটা নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর এক বুক অফ মেনসেস হাদিস নম্বর তিনশো চব্বিশ হাফসারদ আল্লাহ আনহা বলেছেন যে আমরা বাসার কুমারী মেয়েদের ঈদের নামাজে যাওয়ার অনুমতি দিতাম না এভাবে আরো কথা বললেন তখন এক মহিলা আসলো আর সে বলল যে আমার বোন আমাদের নবীর একজন সাহাবীর স্ত্রী আর যুদ্ধের সময় আমরা লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের সাহায্য করতাম এভাবে বলে গেল আর নবী বললেন যে রজস্রাব হওয়া মহিলারা আর অন্তপুরের মহিলারা ঈদের নামাজের স্থানে যাবে আর যদি তাদের বোরখা না থাকে সঙ্গীর কাছ থেকে সে ধার করবে কিছুক্ষণ পরে উমা ঘরে ঢুকলেন তাকে জিজ্ঞাসা করা হল তুমি কি এগুলো শুনেছ তিনি বললেন হ্যাঁ নবীতে এ কথাই বলেছেন যে রজশ্রাব হওয়া মহিলা আর যে সাবালিকা কুমারী মেয়ে তরুণী কুমারী মেয়ে আর বিবাহিতা মহিলারা ঈদের নামাজে যাবে আর সেই মহিলার যদি বোরখা না থাকে সে তাহলে সঙ্গীর কাছ থেকে ধার করবে তখন হাফসারহা বললেন রজস মহিলা তিনি বললেন হ্যাঁ তারা কি আরাফাতের ময়দানে যায় না সেখানে যেতে পারলে নামাজ পড়ার জায়গাতেও উপস্থিত থাকতে পারবে তবে নামাজ পড়তে পারবে না এটার উল্লেখ আছে মোসানা ইবনে সাইবাই খন্ড নম্বর দুই হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো ছিয়াশি যে ইবন উমর রাজি আল্লাহানহ তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত রজস্রাব হওয়া মহিলাও যাবে যদিও নামাজ পড়বে না তবে তার যাওয়া উচিত ওকে ধন্যবাদ ডক্টর আপনার কাছে পরের প্রশ্ন ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যটা আসলে কি হতে পারে ঈদের নামাজের উদ্দেশ্যের কথা যদি বলেন আল্লাহ আমাদের নির্দেশ जानी सामाजिक जीवन गढ़े तुली सबा बुझते आल्ला के मेने चलि विश्वास करी तक सब चेरा उदाहरण हे प्रत्येक दिन जमाते नाम पढ़ा मुस्लिम एकत्रित हुए नाम पढ़चा बढ़ चल्ला के मे चलते सामाजिक जीवन ये देखा जामत है जुमान नामजे और सब चे बड़ स्थानीय जाम हई ईदर नामज सबचे बड़ा বার্ষিক জামাত পুরো পৃথিবীতে সেটা হাজার সময় হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলিমরা মকায় আসে তবে স্থানীয় সবচেয়ে বড় জামাত হচ্ছে দুই ঈদের নামাজ এটাই উদ্দেশ্য আর দ্বিতীয়ত এই জামাত যত বড় হবে আমরাও তত শক্তিশালী হব মুসলিমরা একত্রিত হই আর আমাদের ভালোবাসা প্রকাশ করি আল্লাহ সাবাহনতাল্লার প্রতি সেজন্য নবী বলেছেন যে তোমরা যাবে ঈদগাহে এতে করে অনেকগুলো ছোট জামাতের বদলে একটা বড় জামাত হবে তাতে সবাই বুঝতে পারবে যে মুসলিমরা কতটা শক্তিশালী এতে মুসলিমদের মনোবল আরও বেড়ে যাবে ও আমরা তো জানতাম না এই ছোট্ট দুটো গ্রামে পঞ্চাশ হাজার মুসলিম আছে আর অমুসলিমরা কোনো ঝামেলা করার আগে দশবার চিন্তা করবে পঞ্চাশ হাজার মুসলিম ঝামেলা করার আগে হাজার হাজারবার তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবে এতে করে আমাদের মনোবল আরও বেড়ে যাবে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ এজন্য নবী বলেছেন এমনকি বাচ্চারা রজস্রাব হওয়া মহিলারাও যাবে যদিও তাদের নামাজ পড়তে হবে না মানুষ যত বেশি হবে মুসলিম উম্মার একতাও তত বেশি জোরদার হবে হ্যাঁ দিনে এত মুসলিমকে একসাথে দেখলে আসলেই খুব ভালো লাগবে আসলেই ব্যাপারটা খুব সুন্দর আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমাদের লন্ডনে সেন্ট্রাল মসজিদেও অনেক লোক নামাজ পড়ে আপনিও বোধহয় কয়েকবার পড়েছেন বেশ কয়েকবার পড়েছি আবার মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে स्वाला स्वाला ताद़ी ताद़ी हु हु शेख परस्पर उभये भलोबा क्यों इतनेचार মানুষের অধিকার প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে for stories of the prophet. Dekhun Nobide Kahini proti robibar bikel 5 tay apnar samprochar sokal 5 tay प्रिय मुस्लिम एवं अमुस्लिम भाई बोन असलुम स्वागतमुष्ठने रमजान अ डेट उ जिकिर हम अपने होस्ट यूसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक ईद उल फितर যদি কেউ করে তাহলে পরে সে এই নামাজ পড়বে এরকম একটা অধ্যায় এটা আছে বুখারিতে খণ্ড নম্বর এক বুক অফ সালা অধ্যায় নাম্বার অধ্যায়ের শিরোনাম হচ্ছে যদি কেউ ঈদের জামাতের নামাজ মিস করে সে কী করবে আর এখানে রেফারেন্স হিসেবে বলা হয়েছে আনাজবিন মালিক রাদিয়াল্লাহ আনহর তিনি তার দাসকে বলছেন যে পরিবারের সবাইকে ডাকো তারপর তিনি সবার সাথে জামাতে ঈদের নামাজ আদায় করলেন যারা ঈদের নামাজ মিস করবে পুরুষ বা মহিলা তারা নামাজটা পড়বে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষেত্রেও নামাজের নিয়মটা একই থাকবে আগে বলেছি এছাড়া আরও একটা হাদিস আছে সোনানব দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালাহ হাদিস নাম্বার এক একবার কয়েকজন মানুষ নবী সাল্লা সাল্লামের কাছে আসলো ঘোড়ায় চড়ে আসলো আর তারা বলল যে গতকাল আমরা নতুন চাঁদ দেখেছি তখন নবী নির্দেশ দিলেন রোজা ভেঙে ফেল আগামীকাল ঈদের নামাজ পড়বে তার মানে আমাদের নবী যে এলাকায় বাস করতেন সেখানে মানুষ নতুন চাঁদ দেখেনি তাই সবাই তিরিশ দিন রোজা রেখেছে তারপর কিছু লোকজন এসে সাক্ষ্য দিল তারা গতকাল নতুন চাঁদ দেখেছে নবী বললেন রোজা ভেঙে ফেল কারণ ঈদের দিন রোজা থাকা যাবে না তবে যেহেতু ঈদের নামাজের সময় চলে গেছে ঈদের নামাজ পড়বে আগামীকাল তার মানে যদি কোনো কারণে সঙ্গত কোনো কারণে ঈদের নামাজ পড়তে না পারেন তাহলে নামাজ পড়বেন পরের দিন কেউ ঈদের নামাজ মিস করলে এটাই হচ্ছে নিয়ম ড জাকির ঈদের দিন একজন মুসলিম আরেক মুসলিমকে কিভাবে শুভেচ্ছা জানাবে আর এছাড়াও এটা কি বলার অনুমতি আছে ঈদ মুবারক শুভেচ্ছা জানানোর কথা যদি বলেন এটা সুপারিশ করা শুননা যে মুসলিমরা একে অন্যকে শুভেচ্ছা জানাবে ঈদের দিন কারণ এটা একটা উৎসবের দিন আর ফতে আল বারি অনুযায়ী দুই নম্বর খণ্ড পৃষ্ঠান্ভর চারশো ছেচল্লিশ সাহাবিগণ আমাদের নবীর সহচর ঈদের দিনে একে অন্যের সাথে দেখা হলে তারা বলতেন যে মানে আল্লাহ আমার এবং আপনার দোয়া কবল করুন কারণ রমজান হচ্ছে রোজাপালনের মাস সবাই দোয়া করে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত চায় বিভিন্ন দোয়া করে আর এই মাস শেষ তারা বলছেন আল্লাহ যেন আপনারা আমার দোয়া কবুল করেন এটাই শুভেচ্ছা জানানোর সবচেয়ে ভালো আর বিশুদ্ধ উপায় এখন ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো যাবে কি না এটা বেশি বলা হয় ভারত আর পাকিস্তানে এটা অনেকটা একে অন্যকে অভিনন্দন জানানোর মতো মোবারক মানে আশীর্বাদ পাওয়া ঈদ মুবারক মানে এটা হোক একটা আশীর্বাদের দিন তবে এটা দিয়ে সাধারণত অভিনন্দন জানানো হয় এটা কোনো সুনত না ঈদ মোবারক বলাটা কোনো সুনত না তবে এটা হারাম বা মানে ঐচ্ছিক কারণ যদি বাংলায়ও বলেন আপনি যেন আশীর্বাদ পান এটা কোনো সমস্যা নেই এটা ঐচ্ছিক তবে শুভেচ্ছা জানানোর সঠিক নিয়মটা হচ্ছে যেভাবে সাহাবিক হন বলেছেন अल्लाह जान अपारो कबुल करें ओके okay. दाजाकल्ला खायर पर प्रश्न डा जिर हलो आदेश बोलें ईदर दिन कौन का सुपारिश कर ईदिन आसले प्रथम से गोसल ये आत्ताय पृष्ठ नम्बर दोशो चल्लिस हादिस नंबर चारश आठाश वर्णना दिए नाफी रदेल्लाहानबुल्ला इबने उमर रदेअल्लाहान ईर नाम आदाय करमाते जा सब समय गोसल को परिष्कार नून्न जे आपनी ईद नाम कर आगे गोसल पवित्र हो नीब दो नम्बर हेट एक सुन्नत जो आनी भलो पोशा पढ़ें सजगोज करबें निजे फिटफाट राखबें पड़ते नतन पोशा तर चोखे सुरमा दीते चूले दीते तेल परफ्यूम माखते তবে এই জিনিসগুলো পুরুষদের জন্য মহিলাদের এখানে সাজগোজ করা বা পারফিউম মাখতে সুপারিশ করা হয়নি বরং তারা তখন থাকবে হিজাবের মধ্যে থাকবে পর্দার ভেতরে এগুলো পুরুষদের জন্য তিন নম্বর পয়েন্ট নবী সবসময় ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে কয়েকটা খেজুর খেতেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সোহেবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব টু ঈদস হাদিস নম্বর নয়শ নবী খেলেন খেজুর বাসা থেকে বের হওয়ার আগে ঈদের নামাজের জন্য আর চার নম্বর পয়েন্ট ঈদের নামাজ পড়তে হবে কোনো মুসাল্লাহে একটা জায়গা হতে পারে বড় একটা মাঠ শহরের মধ্যে অথবা শহরের সীমার ঠিক বাইরে যাতে করে সব মানুষ একটা জায়গায় সমবেত হতে পারে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সোহেবুখারিতে খণ্ড নাম্বার দুই বুক অফ টু ঈদস হাদিস নম্বর নয়শো ছাপান্ন নবী মোহাম্মদ সাল্লা ঈদের দিনে তিনি গেলেন মুসাল্লাহে দের নামাজ পড়লেন আর মুসাল্লাহদের নামাজ পড়া একটা সুনত মসজিদে পড়ার বদলে যদিও নবীর একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব প্রেইং ইন হারমাইন মক্কা আর মদিনাই হাদিস নম্বর এক নবী বলেছেন আমার মসজিদে নামাজ পড়লে মানে মসজিদে নববিতে নামাজ পড়লে সেটা অন্য যে কোনো মসজিদে হাজারবার নামাজের চেয়ে উত্তম শুধু মসজিদে হারাম বাদে তার মানে মক্কা কিন্তু তারপরও ঈদের নামাজের সময় নবী তার নিজের মসজিদ ছেড়ে নামাজ পড়লেন একটা ঈদগাহে নামাজ পড়লেন মুসাল্লাহে তার মানে বিশেষ করে ঈদের দিন মসজিদে না পড়ে কোনো ঈদগাহে নামাজ পড়া ভালো মসজিদে নবমী হলেও ঈদগাহ বা মুসাল্লাহে নামাজ পড়া এতটাই গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক টু ঈদস হাদিস নম্বর নয়শো ছিয়াশি বলা হয়েছে যে মোহাম্মদাম যখন ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে আসতেন তখন তিনি যে পথে নামাজ পড়তে গিয়েছিলেন সেটা বাদ দিয়ে অন্য পথে বাসায় ফিরে আসতেন তার মানে মুসাল্লাহে যেতেন এক পথে আর ফিরে আসতেন আরেক পথে এর কারণ হতে পারে তিনি এভাবে অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন দুটো পথে বিভিন্ন মানুষকে তিনি হয়তো আশীর্বাদ করতেন মানুষ এরকম বিভিন্ন রকম কারণ দেখায় যে কেন নবি এমনটা করেছেন তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ঈদের নামাজ আদায় করবেন কোন মুসাল্লাহে কথা আগেও বলেছি মানুষ যত বেশি হবে মনোবল তত বাড়বে আমরা দেখতে পারি যে আমরা কতখানি আল্লাহ সাম তালাকে মেনে চলি এছাড়া আরেকটা সুনত যে মুসল্লাহে পৌঁছাবে একটু আগে আগে গেলে ভালো যাতে করে সময় মতো সেখানে থাকতে পারি যেন তাড়াহড়ো করতে না হয় এছাড়া আরেকটা হাদিস আছে থিরমিজিতে হাদিস নাম্বার পাঁচশো যে আমাদের নবী সাল্লি সাল্লাম যখন মুসাল্লাহে যেতেন তখন যেতেন পায়ে হেঁটে ঈদের নামাজ পড়তে পায়ে হেঁটে যেতেন তাই হেঁটে যাওয়া একটা সুনত ঈদের নামাজ পড়ার সময় আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে সিলসিল আল হাদিস একশো একাত্তর যে নবী মোহাম্মদ তিনি সে সময় দিতেন তাকবীর বাসা থেকে বের হওয়ার পরপরই মুসাল্লাহেব পৌঁছে তাকবির দিতেন নামাজ শেষ হওয়ার পরও তিনি আবার তাকবির দিতেন আর সবচেয়ে বিশুদ্ধ তালবিহা এটার বর্ণনা দিয়েছেন ইবনে মাসুদ আছে দারাল আল কুৎনিতে আর আর কোথাও কোন উপ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান সমস্ত প্রশংসা আল্লাহ এই হল তাকবির এটা বলতেন যখন বাসা থেকে বের হতেন তারপর যখন ঈদগাহে পৌঁছাতেন এরপর নামাজ শেষ হলে আমাদের নবী এভাবে আবারও বলতেন ঈদের দিনে এরকম বেশ কিছু কাজের কথা সুপারিশ করা হয়েছে প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতি टे दो फाजकार एकजे नाम, एक नाम नाकिर कबरे हटा फा ढके ग जर आकार সবুজ কাল শানের কবরের তাকে এভাবে চেপে ধরে তখন তার উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বাংলায়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 তার আপন কক্ষে গবেষণা আল্লাহ সু কি আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমানি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক ঈদ উল ফর আসসালাম রহমতুল্লাহ ড জাকির ঈদের দিনে একজন মানুষ কোন সীমা পর্যন্ত আনন্দ করতে পারে তারা কি এ সময় গান বাজনা বা এই ধরনের আনন্দ বিনোদনে তাদের সময় কাটাতে পারে ইদের দিনে গান গাওয়া আর বিনোদন সম্পর্কে যদি বলেন যদি সেই কাজটা ইসলামিক সরিয়া অনুযায়ী হয়ে থাকে এখানে কেউ বাড়াবাড়ি করবে না বা এমন কিছু করবে না যেটা করা ভুল তাহলে অনুমতি আছে ইসলামিক সরিয়া অনুযায়ী হলে অনুমতি আছে আর এ ব্যাপারে কিছু হাদিস আছে এটা আছে সুন্নান আল নিসাইতে বুক অব টু হাদিস নাম্বার এক নবী পাঁচশো সাতান্ন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন জাহেলিয়ার যুগে মদিনাবাসীদের দুটো দিন ছিল খেলা আর বিনোদনের জন্য খেলাধুলা আর বিনোদন আল্লাহ এর বদলে দিয়েছেন দুটো দিন বিনোদনের জন্য তার একটা হল রোজা ভাঙার দিন আর অন্যটা কোরবানি দেয়ার দিন মানে দুটো ঈদ গান ব্যাপারে যদি কিছু বলতে হয় একটা হাদিস আছে সহিবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব টু ঈদস হাদিস নম্বর নয় যে হজরত আইসার দল হাঁ বর্ণনা দিয়েছেন যে সেদিন ছিল ঈদ কৃষ্ণাঙ্গরা খেলাধুলা করছিল কসরত দেখাচ্ছিল তাদের বর্ষা আর ঢাল দিয়ে তিনি জিজ্ঞেস করলেন কে বা মহম্মদুল্লাহ সাল্লাম তাঁকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখতে চাও তিনি তখন বললেন হ্যাঁ তখন তিনি সেই কৃষ্ণাঙ্গদের কসরত দেখলেন নবীর পেছন থেকে নবীর কাধে তার চিবুক লেগে যাচ্ছিল আর তখন নবী মোহাম্মদ বললেন হে বনে আর ফিদা তিনি কৃষ্ণাঙ্গদের বললেন তোমরা কষ্ট দেখাও তারপর বর্ণনা দিয়েছেন হজরত আয়সরাদ আল্লাহন তিনি ক্লান্ত হয়ে গেলেন তখন নবী বললেন তুমি কি সন্তুষ্ট তিনি আবার মাথা নেড়ে জানালেন হ্যাঁ তখন নবী তাকে যেতে বললেন তার মানে খেলাধুলা করতে পারেন কৃষ্ণাঙ্গরা বর্ষার ঢাল দিয়ে খেলা দেখাচ্ছিল তাহলে ঈদের দিনে এমন হতে পারে আরও একটা হাদিস আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব টু ঈদস হাদিস নম্বর নয়শো যে কোন এক ঈদের দিন দুই যুবতী আনসারি মেয়ে তারা গান গাচ্ছিল আনসারদের গল্প নিয়ে তখন হজরত আউ বকর আদিয়াল রহমান সেখানে এসে তাদের বললেন যে তোমরা নবীর ঘরে গান গাচ্ছ তিরস্কার করলেন তাদের তখন মনস আসলাম বললেন তিনি বললেন আবু বকরকে গান গাইতে দাও আজকে তো আমাদের ঈদের দিন ওরা গান করুক এই হাদিস আরেক জায়গায় আছে এখানে দুটো হাদিস আছে এটা আছে সহিব বুখারিতে খন্না নাম্বার 4 বুক অফ জিহাদ হাদিস নাম্বার দুই হাজার একই ঘটনা নিয়ে তাহলে যদি সেটা নিয়মের মধ্যে থাকে এখানে কোনো রকম হারাম বাদ্যযন্ত্র থাকতে পারবে না এটা বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে সব বাদ্যযন্ত্র হারাম শুধু একটার অনুমতি আছে দফ দফ ব্যবহারের অনুমতি আছে আপনি তারের যন্ত্র বা বাঁশি বাজাতে পারবেন না এ ব্যাপারে আগেও বলেছি যে এইসব বাদ্যযন্ত্র হারাম ইসলাম অনুযায়ী ইসলামিক সরিয়ার ভেতরে এগুলো পড়ে না গান গাইতে পারেন তবে গানের মাধ্যমে অন্য কাউকে মহান করে তুলতে পারবেন না এমন কিছু করবেন না যেটা শির্ক হয়ে যায় অনেক গান এরকম আছে এটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী গানগুলো ইসলামিক হলে কোনো সমস্যা নেই এছাড়া আরও হাদিস আছে সোহেম মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব টুইদ হাদিস নম্বর দুই হাজার পাঁচশো উনচল্লিশ আর দুই হাজার পাঁচশো চল্লিশ সাল্লাম বলেছেন যে এই দিনগুলো হচ্ছে তাশরিকের দিন মানে ঈদ উল পরে কোরবানির ঈদের পরে এ সময় তিনটা দিন আছে এগুলো হলো তাশরিকের দিন তাই আহার করো পান করো তাহলে উপভোগ করতে পারেন গান গে বিনোদন করে তবে সেটা হবে ইসলাম ধর্ম অনুযায়ী যদি কেউ বাড়াবাড়ি না করে তাহলে অনুমতি আছে জাজাকাল্লা খায়ের আপনার উত্তরের জন্য ডক্টর জাকির আমি আপনাকে পরে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিমরা ঈদ উদযাপন করার সময় সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে অনেক মুসলিমের এ সময় বেশ কিছু ভুল করে কেউ করে কম জানার কারণে কেউ না জানার কারণে যেমন ধরেন অনেক মুসলিম এটা চিন্তা করে যদি রাতের বেলায় তারা নামাজ পড়ে ঈদের দিন রাতে নামাজ পড়লে তাদের হৃদয় মারা যাবে না এমন একটা হাদিস যেটাকে অনেক মানুষ মনে করে যে সহি তবে সহি না যে নবী বলেছেন তোমরা যদি ঈদের রাতে নামাজ পড়ো তোমাদের হৃদয় মারা যাবে না যেদিনে হৃদয় মারা যায় আপনি যদি দেখেন এখানে দুটো স্নাত তার মধ্যে একটা খুবই দুর্বল তার মানে জৈফ জিদ্দান আর অন্যটা হচ্ছে জৈফ পুরো কাজটাই ভুল যখন কেউ ঈদের রাতে নামাজ পড়ে আর ভাবে সব পাবে শুধু ঈদের রাতে এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি নেই যদি কেউ এভাবে প্রতিদিন নামাজ পড়ে থাকে তাহলে সে ঈদের রাতে পড়লে সমস্যা নেই তবে নামাজ পড়ার জন্য ঈদের রাতকে বেছে নেওয়াটা এটা ঠিক নয় এছাড়া কিছু মুসলিম আছে যারা কবর জিয়ারত করে ঈদের দিনে মনে করে ঈদের দিনে এটা করা ভালো আমাদের নবীর হাদিস অনুযায়ী কবর জিয়ারুত করলে আখেরাতের কথা মনে পড়বে তবে বিশেষ করে ঈদের দিনকে বেছে নেয়া যে এই দিনে কবর জিয়ারুত করবেন এটা সুপারিশ করা হয়নি কোনো হাদিস এটা বলছে যে সাহাবিগণ অথবা নবী ঈদের দিন কবর জিয়ারত করেছেন তাহলে বিশেষ করে ঈদের দিনকে বেছে নিয়ে কবর জিয়ারো করা আমাদের নবীসন্না এরকম কিছু বলছে না আর এছাড়াও কিছু মানুষ জামাত মিস করে যেটা মোটেও ঠিক না তারা ঈদের নামাজও মিস করে এটাও পুরোপুরি ভুল আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে তিরমেজিতে বুক অব ফেথ হাদিস নম্বর দুই হাজার ছয়শো একুশ নবী মোহাম্মদাম বলেছেন আমার আর তোমাদের মধ্যে চুক্তিপত্র হচ্ছে নামাজ যে এটাকে পরিত্যাগ করে সে একজন কাফির মুসাল্লা গুরুত্বপূর্ণ জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ এছাড়াও মানুষজন সাধারণত যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এ সময় পুরুষ আর মহিলা খুব অবাধে মেলামেশা করে যখন তারা নামাজ পড়তে যায় তখন খুব একটা সাবধান থাকে না আমরা দেখি পুরুষ আর মহিলা কথা বলছে হাসি ঠাট্টা করছে ইত্যাদি এটা ঠিক না অবাধে মেলামেশা করা উচিত না আর যেখানে ঈদের নামাজ পড়া হয় ঈদগাহ অথবা কোনো মসজিদে খেয়াল রাখতে হবে পুরুষ আর মহিলাদের আলাদা প্রবেশ পথ থাকতে হবে একই রকম একই তবে আলাদা ব্যবস্থা যাতে করে এই অবাধ মেলামেশা না হয় তারপর কিছু মহিলা আছে যারা সাজগোজ করে তারপর পারফিউম মাখে হিজাব পালন করে না এটা করা যাবে না নামাহরাম কোনো লোকের সামনে তারা হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে পারফিউম মাখবে না অথবা সাজগোজ করবে না কোন বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে না যদি শুধু স্বামীর জন্য করে তাহলে ভালো আলহামদুলিল্লাহ অথবা যদি শুধু মহিলাদের মধ্যে করে তাহলে সমস্যা নেই তবে নামাহরামের সামনে অনুমতি নেই এরকম একটা হাদিস আছে সন্নান আল নেশাই হাদিস নাম্বার পাঁচ আমাদের প্রিয়নবি বলেছেন যদি কোনো মহিলা পারফিউম মেখে হেঁটে বেড়ায় যাতে লোকজন সেই সুগন্ধের ঘ্রাণ পায় মহিলা পারফিউম মাখলে যদি লোকে সেটার ঘ্রাণ পায় তাহলে সে তো একজন ব্যভিচারী সমান এটা থেকে বিরত থাকতে হবে এছাড়াও এমন কিছু মুসলিম মহিলা আছে ঈদের দিন আসলে তারা সিনেমা দেখে তারপর গান শোনে গান গায় তারপর নাচে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় আর এই কাজগুলো হচ্ছে ক্ষুতুতঃস্যায় তান অনেকে অন সিনেমা দেখে তারপর শোনে অন গান ইত্যাদি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা হচ্ছে সেই বুখারিতে খন্ড নম্বর সাত বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ নবী বলেছেন যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মার ভেতর কিছু লোক এভাবে বলবে যে অবৈধ যৌন সম্পর্ক মাদকদ্রব্য সেবন রেশমের পোশাক পরা আর বাদ্যযন্ত্র বাজানো এগুলো হালাল বৈধ আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা এই লোকদের মধ্যে না পড়ি আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে অনেক মুসলিম রমজান শেষ হয়ে গেলে তারা খুব খুশি হয় ও এখন আর রোজা রাখতে হবে না এরকম যেন রোজা রাখাটা একটা ঝামেলা তারা খুশি কারণ রোজা রাখতে হবে না সংযম করতে হবে না তারা খুশি হবে এজন্য যে আল্লাহ সব তা আলা তাদের রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন রোজা রাখতে পেরেছে কারণ রোজা রাখা একটা ইবাদত আর এজন্য খুশি হবে যে রোজা রাখতে পেরেছে খুশিটা এজন্য নয় যে রোজা শেষ হয়ে গেছে এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডা জাকির যে মুসলিমরা কোন জায়গাতে ঈদের নামাজ আদায় করবে আ এটা কি আবশ্যিক যে এই নামাজ পড়তে হবে ঈদগাহে নাকি এই নামাজ আমরা মসজিদেও পড়তে পারি এখানে আপনি যদি নবীর সন্নদের কথা বলেন মোহাম্মদ এটা সবসময় নির্দেশ দিয়েছেন যে ঈদের নামাজের কথা যদি বলতে হয় দুটোই ঈদ পড়া উচিত কোন মোসাল্লাহে নামাজ পড়া উচিত ঈদগাহে ঈদগাহ শব্দটা ভারত পাকিস্তানে ব্যবহার করা হয় আরবি শব্দ মুসাল্লা এটা আসলে একটা খোলা ময়দান যাতে অনেক মানুষ আসতে পারে একটা শহর বা একটা এলাকায় যত মুসলিম আছে তারা সবাই এখানে নামাজ পড়তে আসবে তাই থাকা উচিত একটা মোসাল্লা যেখানে সবাই নামাজ পড়বে পুরো শহরের মানুষই পড়বে এটা হলে ভালো অথবা মুসাল্লা থাকবে যতদূর সম্ভব কম মানুষ থাকবে যতদূর সম্ভব বেশি এরকম একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ টু ঈদস হাদিস নম্বর নশো ছাপান্ন বলা হয়েছে আমাদের নবী ঈদের দিনে নামাজ আদায় করতে গেছেন মুসাল্লাহে এছাড়া আরও কিছু হাদিসের কথা আগে বলেছি যে এটা সহিবুখারি খণ্ড নম্বর এক হাদিস নাম্বার তিনশো চব্বিশ নবীর নির্দেশ দিয়েছেন মহিলা শিশু রজস্রাব হওয়া মহিলা সবাই ঈদের নামাজের জায়গায় যাবে তিনজন ইমামের মতে ইমাম আবাহানিফা ইমাম মালিক আর ইমাম আহমেদ হাম্বল আল্লাহদের সবাইকে দয়া করুন সবাই বলেছে ঈদগাহে যেতে হবে এটা আবশ্যিক যদি না কোনো যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকে এতে একমত নন ইমাম সাফি আল্লাহকে দয়া করুন ইমাম সাফি বলেছেন যদি মসজিদের ভেতরে সব মানুষের জায়গা হয় তাহলে মসজিদে নামাজ পড়তে পারেন তবে তিনিও বলেছেন মসজিদে যদি সব মানুষের জায়গা না হয় তাহলে ভালো হয় মুসাল্লাহে মানে ঈদগাহে তাহলে ঈদগাহে নামাজ পড়া ভালো আর ঈদের নামাজের সময় যদি ইসলামের জেনারেল নিয়ম হচ্ছে এটাও আছে সাহেব বুখারিতে খণ্ড নাম্বার দুই বুক অব প্রেইং ইন হারমাইন মসজিদে হারমাইন নামাজ মক্কা আর মদিনাই হাদিস নাম্বার এক নবী বলেছেন আমার মসজিদে নামাজ পড়া মানে মসজিদে নববী এটা অন্য যে কোনো মসজিদে নামাজের চেয়ে হাজার গুণ ভালো হবে শুধু মসজিদে হারামবাদে যেটা আছে মক্কায় তা সত্ত্বেও নবী ঈদগাহে নামাজ পড়েছেন এর থেকে ঈদের নামাজে ঈদগাহের গুরুত্বটা বুঝতে পারছি আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে পৃথিবীর বেশিরভাগ দেশে এটা খুব কম দেখবেন যে খোলা ময়দানে লোকজন ঈদের নামাজ পড়ছে তবে আমাদের প্রয়োজন একটা জায়গা একটা বড় পার্কে ঈদের নামাজের ব্যবস্থা করতে পারে যেখানে সবাই নামাজ পড়বে অথবা বেশি হলে দুটো পার্ক যেখানে সব মুসলিম নামাজ পড়বে দুর্ভাগ্যজনকভাবে এখন এরকম নেই এমনকি বোম্বে শহরেও সামান্য কয়েকটা জায়গা বড় ময়দানে নামাজ পড়া হয় বেশিরভাগ মসজিদেই পড়ে কোনো ময়দান হলে ভালো হয় ঈদগাহ থাকবে যতদূর সম্ভব কম আর লোক হবে যতদূর সম্ভব বেশি যদি না যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকে একটা হাদিস আছে মোস্তাদ্দাকাল হাকিমে বুক অব সালাতলি দায়ন হাদিস নাম্বার এক একবার ঈদের দিনে বৃষ্টি হচ্ছিল বলে নবী মসজিদের নামাজ পড়লেন তাহলে যদি সেখানে বৃষ্টি পড়ে বা বরফ পড়ে তখন মসজিদে নামাজ পড়েন কোনো সমস্যা নেই তা না হলে ঈদগাহে নামাজ পড়াই সবচেয়ে ভালো जजाक अल्ला खएर जर केआर आपनर एद रोजागुलबुल है सब मुस्लिम इनशाला सीरीज अनुष्ठान प्रायबारे शेष पर्या चले रमजान डेट उद बोट ईद आल्ला रोजागुलो कबुल करें और आपनर न्यानिष्ट क्यागुल आज के खूब सुंदर भाई उत्तर दिए जजाकल्ला खैर प्रिय मुसलिम एवं अमुसलिम भाई बोन आपथे आरोप आगामीकाल एक ही সেদিন আমাদের আলোচনার টপিক ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা জাজাকাল্লা খায়ের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওরা صدق يا صبر ونال بدمع البائسين فما قد ائلم بالصيام واظل مسعدا لنا وخلاله في كل حين آه آه هناك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 একটি আন্তর্জাতিক ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় उिंग sort code Swift उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा पाठ मेल कर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 कत भलो भाव चलते समस्त योगे दावत क्या इसलमी दावत सफलतार पद्धति आज रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत पीस टी बांगलाय